আল্লাহামুটি শুক্রিয়া আপনার ওইদিকে শুনতে পাবেন কেন্দ্রিক। আমরা এখানে একত্রিত হওয়ার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন এই জন্য রাবাহ আলমিনে শোকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত বাইরা আসলে আজকে তো আমাদের নির্দিষ্ট কোনো হালাকা না বা তাপসিরও না আলোচনাও না এমনি আমরা একত্রিত হয়েছি তো এই উদ্দেশ্যে সামান্য কিছু যেহেতু দিনের উদ্দেশ্যে একত্রিত হওয়া এবং আল্লাহর মহব্বতেই একত্রিত হওয়া তো এই আল্লাহ পাকে দিন সম্পর্কে সামান্য একটু কথা আলোচনা করা এটাই আজকের এই প্রোগ্রামে আমরা সামান্য কিছু কথা বলবো ইনশা আল্লাহ शेयर बाहि दावा दीते प्रत्येके दी তো দায় হিসাবে আমরা প্রত্যেকের জানা দরকার বুঝা দরকার ভালো করে যাতে বাইরে গিয়ে যারা তাওহিদ বুঝে না তাদের সামনে আমরা তাও তা আমরা সবাই বলি যে আল্লাহ আলমিন তৈরি করেছেন আমাদেরকে সৃষ্টি করেছেন এবাদতের জন্য এখানে এবাদত মানে হলো তাওহিদ সমস্ত মোফাসরেন একরাম সুরা জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াত তিদ প্রতিষ্ঠিত হওয়া তৌহিদ সাব্যস্ত হওয়া তাহিদের জন্যই আল্লাহাক মানুষ এবং জিন সৃষ্টি করেছেন কারণ যখন ফেরেস তাদেরকে আল্লাপাক বলেছিলেন তখন কিন্তু আপনার দরকার কি এই খালিফা জমিনে দরকারটা কি বরং তারা উল্টা আরো দিনা তারা রক্তপাত কটাবে ওয়ান বিহাম দিকে ওয়ানুকাদ্দে চলাক আমরা আপনার তাজবি আদায় করতেছি আবাদতো আমরা করতেছি জন্য যদি করতে হয় তা আমরাই তো আছি আরও পৃথিবীতে বিপর্যয় ঘটা রক্তপাত ঘটা অনেক কিছু আল্লাহ আলম আলমন আমি যা জানি তোমরা সেটা জানো না তো এখানে আল্লাহ রব আলমিনের উদ্দেশ্য হল যে এরা শুধু আবাদত করবে না এবাদতটাকে আল্লাহর জন্য খালেজ করবে बार बार नबी सलम केल्लार्देश मुखले सालुद्दीन अपनी आल्लात कर দিনকে একমাত্র আল্লাহর জন্য খালেস করে মুমিনদেরকে আল্লাহ বলছেন আল্লাহর আবাদত করতে হবে একমাত্র এই মুখলেসিন আল্লাহদ্দিন টাই হলো তৌহিদ মানে মুর্শিকেরত আবাদতের ক্ষেত্রে কোন আপত্তি ছিল না বরং তারা প্রস্তাব দিয়েছে যে আমরা আপনার সাথে আল্লাহর ইবাদত করতেও তাদের আপত্তি ছিল না কিন্তু তাদের আপত্তিটা এক জায়গায় সেটা হলো মুখলে মুখলে আলাহুদ্দিন একমাত্র আল্লাহর জন্য খালেস করা ইবাদতকে তো এজন্য আপনি আমরা লক্ষ্য করে যদি গভীরভাবে দেখব দেখবো পরশের পরে যে জিকিরগুলো আছে সেই জিকির মধ্যে আপনার প্রথমে ঘোষনাথ লাহুল ইপরে मान शुद्र ही कर दिन के खालस करिहलर যদিও সেটা অনেক আলাহদ্দিন পছন্দ করে না এবাদত শুধু আল্লাহর জন্য খালেস হবে এটা পছন্দ করে না এজন্য আজও পৃথিবীতে মুর্শিকেরা চায় যে এবাদত করলে মুসিকদের আপত্তি নেই মর্শিকেরা একজন হিন্দু একজন বৌদ্ধ একজন খ্রিস্টান একজন ইহুদি আমরা যদি নামাজ পড়ব সুন্দর ব্যবস্থাপনা করে দিবে চাইলেও তাদের আপত্তি নেই তাদের আপত্তিটা হলো মূল এক জায়গায় সেটা হলো মোখলেসীন আলাহদ্দিন আবাদত শুধু কেউ যদি আল্লাহর জন্য নির্দিষ্ট করে এটাকে কাপেরা মর্শিকেরা কখনো পছন্দ করে না আর এটাই হল আল্লাহ রবাহ আলমিনের তাহিদ তো এই তাহিদটাকে তিন ব্যাগে বাক করা হয় তিন দিয়ে বাক করেন কিন্তু কোরআন এবং সুন্না গভীর লক্ষ্য করলে পর্যবেক্ষণ করলে দেখা যায় যে আল্লাহ রব্লা আলমিন তাওহিদ কে তিন ব্যাগে বাক করেছেন যেমন সুর আল পাতহা এই সুরার মধ্যে আল্লাহ সব তালা তিন প্রকারের তহিদ উল্লেখ করেছেন আর কোরআন একাডেমির মধ্যে যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কিতাব ফাতে হাতুল কিতাব তারপরে সাবরুল মাথানি অনেক নামে আল্লাহাকে সূরাটাকে নামকরণ করেছেন এর মূল কারণ হলো এর ভিতরে তিন প্রকারের তহিদ আছে অনেক জায়গায় এক প্রকারের তহিদ থাকে বিভিন্ন আয়ালে তিন প্রকারিম এটা হলো তৌহিদুল আসমা ওয়া সিফা ইউদ এখানে তহিদুল আবাদাহ तीन प्रकार बोटात एक आयाते आसार कारण আয়াত টি কে বলা হয়েছে এক তৃতীয়াংশের সমান তারপরে সুরা আল কা এখানে তহিদ আলোচনা এসেছে এজন্য এটা রোবর অলকর আন কোরআন এক ভাগের এক ভাগ এইভাবে কোরআনে কারিমের প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত যতগুলো সবগুলো আয়াত হলো তাওহিদুল আসমা সিফাত আরেক প্রকার হলো তাওহীদুল বা তাও তো প্রথম যেটি তাহিদুর রুবিয়ত আল্লাহবান আসমান জমিনের সবকিছুর মালিকানা সবকিছুর ক্ষমতা সবকিছুর নিরঙ্কুশ আধিপত্য একমাত্র আল্লাহ সুবাহ তাহলে আল্লাহাক যেহেতু একক মালিক এই মালিকানাটা একমাত্র আল্লাহকে দেওয়া আল্লাহর জন্য নির্দিষ্ট করা এটা হলো যেমন তাহিদুর রুবিয়ত সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ রবাহিন আর কেউ খালেক হইতে পারে না তারপরে যেমন রাজাক রিজিক দাতা আল্লাহ হইলেন একমাত্র রিজিক দাতা खाले क्षेत्र माले कारो काल्ला काफ्रे दिवत नहीं जुग तवहिदे बेपारे कारो दिवत स्वीकार करते सृष्टिकरता आल्लासम जमीन के बनिए रिजिक दे के সেটাও কাহারেরা বলছে যে আল্লাহ অর্থাৎ ছিল যেমন আল্লাহ সব তালাকে তারা একমাত্র হা ক্যাম্প মানে একমাত্র দাতা। এটা তারা মানত না ইনিল হুকম ইল্লা আলিল্লা যে আল্লাহ ছাড়া আর কেউ হুকুম দিতে পারে না নির্দেশ দিতে পারে না এই এই তাওহিদর মধ্যে তাদের একটু সমস্যা ছিল মসিকদের আর বাকি তাও যেগুলো এগুলো মোটামুটি আর দ্বিতীয় তাওহিদ হল তাওহীদুল আসমা ওয়াসিফাত আল্লাহ সুবান নাম এবং গুনাবলী আল্লাহ সুবান নাম এবং গুনাবলি অনির্দিষ্ট এটার সংখ্যা আল্লাহ রুবুল্লাহ আলম ছাড়া আর কেউ জানেন না तब आल्ला क्षेत्र आई सीफार द्वारा आल्लाके गुणवल बोझानी क्षेत्र गुणावल क्षेत्र आल्ला के निर्दिष्ट তবে কাপের সাথে এই তাওহিদ নিয়ে বেশি সমস্যা হয় নাই মানে কাপেরারা আল্লাহর নাম এবং গুনাবলী মেনে নিতে দিদা সংকোচ করে নাই কিন্তু এটা সমস্যা হয়ে গেছে আমাদের ইমানদারদের মধ্যে মানে দ্বিতীয় প্রকার সমস্যা সিফাতকে ব্যাখ্যা করা সিফাতের তাহবিল করা এটা ইমানদারেরাই শুরু করছে এজন্য এটাকে কেন্দ্র করে তাওহিদুল আসমা সিফাত সিফাতকে কেন্দ্র করে আকিদের ক্ষেত্রে অসংখ্য ফেরখা অসংখ্য গ্রুপ আকিদের ক্ষেত্রে ক্ষেত্রে আমরা সমস্যা আছি যে আল্লাহ আল্লাহ সুবানা যে সকল সিফাত আছে এই সিফাতগুলোকে আমাদের এই অঞ্চলে যত তাফিল লেখা হয়েছে যত কিতাব লেখা হয়েছে এগুলোর মধ্যে যেটা আরব বিশ্বে এবং সালাফদের যুগে যুগে কখনো এটা করা হয়নি সালাফরা করেন করেন কিন্তু এটা আরব বিশ্বে করা হয় নাই কিন্তু ভারতীয় উপমহাদেশে এটা করা হয়েছে এই আমাদের দেশে प्राय मानुष करना यो मान सिर क्षेत्र क्षेत्र सही ना, आला आला, आला ना। आ, थे विशुद्ध ना थी परिचन्न ना था এই কারণে তারা আবার চিন্তা করে যে তো আল্লাহ মনে হয় আমাদের আল্লাহর আকার আছে তবে আকারটা তোমাদের মত নয় কোনো কিছুর মতো নয় আল্লাহ আল্লাহর মতোই। এবং কিরকম এটা আল্লাহ সব তালে জানেন আমরা জানি না তো আবার আমরা মনে করি যে আল্লাহকে যদি আমরা বলি যে সব এক জায়গায় আছেন। মানে আকাশে আছেন বা আছেন। তাহলে তো আমরা যে সব আল্লাহ দেখেন এগুলো আল্লাহ এক জায়গায় কেমনি হয় আল্লাহ তো সব জায়গায় আছে কিন্তু এটা হলো আল্লাহর ব্যাপারে আমাদের জ্ঞান পরিপূর্ণ হয় নাই অর্থাৎ আল্লাহর এলেমের ব্যাপারে আমাদের জ্ঞান হয় নাই আল্লাহর দৃষ্টি আল্লাহর কুদরত ক্ষমতা তারপরে আল্লাহর শ্রবণ শক্তি এগুলো সম্পর্কে আমাদের জ্ঞান কম থাকার কারণে আমরা মনে করি আল্লাহ সব জায়গায় না থাকলে তো আল্লাহকে ফাঁকি দেওয়া যায় আল্লাহ সব জায়গায় না কিন্তু আল্লাহর এলেম আল্লাহর দৃষ্টি আল্লাহর ক্ষমতা আল্লাহর শ্রবণ শক্তি এগুলো সর্বত্র বিরাজমান কিন্তু ওইগুলাকে আমরা সরাসরি আল্লাহ সহ নিয়ে আসছি আরেকটা হলো আমরা অনারবি হওয়ার কারণে আরবি আমাদের ভাষা না এই জন্য কোরআন আল্লাহকে অনেক জায়গায় আমি তোমাদের সাথে আল্লাহ এই আঁকিদা তাদের সমস্যা হয় না কারণ তারা আরবি ভাষা ছিল এই জন্য তারা কিন্তু আল্লাহকে সব জায়গায় বিরাজমান মনে করতো না কাফেরদেরও এই সমস্যা ছিল না কারণ তারা আরবি ভাষা বুঝতো আর আমরা আরবি ভাষা না কারণে আমরা মনে করি যে আল্লাহ তো বলছে আমি তোমাদের সাথে আছি মানে বাগদারা মা হাজার রাজুল মা হাজার রাজুল মানে যে এখানে আমরা সবাই বললাম যে অমুক একজন ব্যক্তি আছে বা একজন আলেম আছে একজন আমাকে জিজ্ঞাসা করলেন যে শাহে মা হাজার রাজুল শাব্দে অনুবাদ করছি যে মা হাজার এই লোকটা কে এই লোকটাকে মানে আমাকে কবরের মধ্যে নবী সাল্লামকে দেখাবেন যে এই যে নবী উনি তুমি চিনো কিনা তাহলে सब जगह चट्टी सब जगह समस्या थे आँखा है तहिदुल असमा वसिफा नाम गुणावल क्षेत्र तवहिद এগুলোর ক্ষেত্রেও আল্লাহর যে গুণাবলী যেভাবে আল্লাপ বর্ণনা করছেন সেভাবে আমরা শুধু বিশ্বাস করব। এবং এগুলো না যে এগুলোর পন্ডিত হইতে হবে তাও হিদি বিশ্বাসের জন্য বড় আলেম হওয়া জরুরি না একবারে লেখাপড়া কিছুই জানা জরুরি না কারণ আরবের এমন এমন বেদইন যারা রাখাল ছিল যারা মরুভূমির মধ্যে ছাগল ছড়াইতো ইসলাম নবিসের পরে তাহলে তাওহিদ বুঝাটার জন্য অনেক বেশি জ্ঞান লাগে না এবং তাওহিদুল আসমাম সিফাতের ক্ষেত্রেও সাহাবাই কেরামের জ্ঞান ছিল স্পষ্ট দাসী বুঝতে পারে যে দাসী তো শিক্ষিত না লেখাপড়া জানা না সেও বুঝছে তাহিত তারপরে আপনার ওই যুগের সাধারণ মুসলিমেরাও যারা লেখাপড়া জানতেন না তারাও सकाल बारा नेहजे समय सहारे तो सहारा चौबीस घंटा আল্লাহ নামার দরকার কি এক জায়গায় নামলে তো ওখানে আর আল্লাহ উঠতে পারে না আল্লাহ তো ওখানে আছে প্রথম আকাশে আছে ইদানিং এসব প্রশ্ন করে অনেক জায়গায় অনেকে এইসব প্রশ্ন আসে কিন্তু সাহবাই কেন দেখেন যে আল্লাহ সোহানা নেমে আসেন বলছে নেমে আসেন তারা কিন্তু কেউ জিজ্ঞাসা করে নাই কোন প্রশ্ন করে নাই কেমনে নেমে আসেন কোথায় নেমে আসেন তারা ক্ষেত্রে তারা গ্রহণ করতেন নিয়ে ফেঁসাইতেন না কোন প্রশ্ন করতেন না কিন্তু আমরা এখন এগুলো নিয়ে প্রশ্ন করি ফেঁসায় বিভিন্ন সমস্যা আচ্ছা এটা হলো তাহিদুল আসমাফা তিন নম্বর হলো তাওহিদুলা বা তাহিদুল এবাদা এবাদতের তহিদ मूल तर उत्पत्तिरक उत्साह हलो आल्ला मखलोक जेमन আমাদের যে আদালতে বিচার হয় এই বিচারের উপরে বিচার হইতে গেলে বিচারকের সামনে সাক্ষী লাগে করে যদি আখেরাতের বিচারকে কেউ কেয়াজ করে তা আল্লাহ সামনে আমার বিচার হবে তাহলে আল্লাহ সামনে আমার উকিল নিয়োগ দিতে হবে তাহলে উকিল ধরতে হবে এবার উকিল খোঁজা শুরু করে মানুষ উকিল খুঁজতে খুঁজতে আস্তে করা। আশ্রয় নেই বিচারক তো দুই সমান না ওই বিচার আর এই আকাশ বাতাল পার্থক্য আছে এইরকম বিভিন্ন বিষয়ে যে আমরা সরাসরি প্রধানমন্ত্রীর কাছে রাষ্ট্রপতির কাছে যাইতে পারি না আমাদের একটা মাধ্যম না। মাঝখান দিয়ে যদি পিএস ধরা যায় পিএস ধরা যায় দালাল ধরা যায় তাহলে পাওয়া যায় ঠিক আল্লাহর এরকম সরাসরি পাওয়া যায় না এরকম ফিএসে ফি দালাল ধরতে হয় মানে এই যে মাখলোকের সাথে আল্লাহকে কেয়াজ করা তা হৃদয়ের ক্ষেত্রে কাজটা আল্লাহ থেকে করাইতেছে কিন্তু কিছু লোক মাধ্যম হয়তো আমার আল্লাহ থেকে লই দিতেছে করাই দিতেছে তো তাদেরকে কিছু বকশিস দিতে হবে না তখনই তারা ওই বকশিস দিতে যায় এই সেরেক গুলা করে বসে তাও কারণ আপনার উপরে রাখবেন কেউ কেয়াজ করবে তখন সেই সেরেকের মধ্যে ঢুকে যাবে তাও হিদল নষ্ট হয়ে যাবে এজন্য জন্য উপরে আল্লাহকে কেয়াজ করা যাবে না হ্যাঁ ক্ষেত্রে সমস্ত এবাদত সেই আবাদত এর মধ্যে ছোট আর বড় নাই এবার সমস্ত দেওয়া যাবে না আমি যদি সেজদা করি একমাত্র আল্লাহকে সেজদা করতে হবে আর কোন মাখলুক সেজদা করা নজর মান্ন এগুলো দিতে হবে একমাত্র আল্লাহকে আর কাউকে দেওয়া যাবে না তারপরে আমি যদি গরু ছাগল নিয়ে রা দিতে চাই তা আল্লাহলুকের দিকে আল্লাহ কোনো মখলুকের নামে কসম করা যাবে না এইরকম অসংখ্য অর্থাৎ এবাদত বলতে যা বুঝায় যেমন নবীরা উপরে দরুদ এটা একটা আবাদতের ক্ষেত্রে নির্দেশদাতা একমাত্র আল্লাহ আর এটার কিভাবে এটা হলো একটা হলো হুকুমের তাওহিদ আর একটা হল এত্তেবার তাওহিদ নির্দেশ দেওয়ার তাওহিদ হলো একমাত্র আল্লাহ আর এত্তেবা মানে আমি আবাদটা কেমনে করব এটা দেখানোর সিস্টেম হবে তরিকা হবে একমাত্র দরুদ একটা আবাদত এই আবাদতটা নবী সাল্লা সাল্লাম আমাদেরকে শিখিয়ে গেছেন এখন যদি আমরা নিজেরা বানাই দরুদ বানাই বা কবিতা বানাই সেটা হিসাবে বলি তখন আমরা আমিও কবি হতে পারি আপনিও কবি হতে পারেন কবি যে কেউ হইতে পারে কবিতা আমরা যে কেউ লিখতে পারি কিন্তু এবাদত কেউ পারে না তাহলে আমরা আমাদের দেশে ঝরে সরে যেটা চলে বালা গালা বিকা মালিক ক্যাশাভাত চলতেই থাকে অথচ এটা একটা কবিতা কবিতা আর এবাদত দুটা এক জিনিস না কবিতার দরুদ এক জিনিস না এজন্য এবাদতের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আবাদত যেটা এটা একমাত্র নির্দেশদাতা আল্লাহ রবুল আলমিন আর এটার পদ্ধতি শিখাই দেবেন একমাত্র নেই আবাদত করে আল্লাহ কিন্তু আল্লাহর আবাদতের ক্ষেত্রে তাওহিদ নেই তো আমরা সংক্ষেপে এই তিন প্রকারের তাওহিদ বর্ণনা করলাম আমরা বোঝার চেষ্টা করবো আর পরিশেষে যেটা বলবো সেটি হলো क्षेत्र जर विचित जरा आल्ला जम आदा विच्छिन्न होता प्रधान शत्रु मन नबीराम सही हादीन समस्त प्रकार बुराना विभिन्न रकम गोजामिल दिए व्याख्या कर हदीस के गोजामिल दिए व्याख्या करते हादी व्याख्या कर किसु नाई हादीस तो निजे व्याख्या অস্বীকার করে এরা কোরআন একাডেমের যে আয়াত খত্ন নবুতার ব্যাপারে কোরআন একাডেমের একটা আয়াত আছে মা কানা মোহাম্মদ আবাহাদিমিকুম তারা বলে যে খাতাম মানে আংটি খাতাম মানে মোহর তো সমস্ত নবীরা নবীদের মধ্যে তিনি মর্যাদা সম্পন্ন এটা বোঝানোর জন্য আল্লাহ খা তামান ব্যবহার করছেন অনুসরণ ওয়াজিব এই জন্যিব যখনই সালাবদের অনুসরণের বাইরে যাবে মানুষ সেরেকের মধ্যে বেদাহাতের মধ্যে দলালার মধ্যে চলে যাবে দিন থেকে বিচ্ছুত হয়ে যাবে কারণ চোদ্দশ বছর পরে কাদিয়ানি সাহেব যদি একটা ব্যাখ্যা দেন ব্যাখ্যা বাতিল কিন্তু যখন সালাবদেরকে বাদ দিয়ে দিব যে সালাবদেরকে বাতিল না উনি কি এত বড় আলম উনি কি নাই সালাবদের দেখলাম না তখন মানুষ এই থেকে বিচ্ছুত হয়ে যায় সালাবদেরকে একটা করাটা। আচ্ছা এখন আপনার এইখানে তো করোনার আয়তের ব্যাখ্যা মানুষকে দিয়ে মানুষকে ইমান থেকে বিচ্ছুত করতে পারে কিন্তু যখনই হাদিস আমরা মেনে চলবো হাদিস বা আদি আমার পরে কোনো নবী নাই আমার পরে কোন নবী নাই এই কথা অসংখ্য হাদিসে আসছে সহিদে তারপরে নবী সরতেছেন একটা সুন্দর বিল্ডিং বানানো হয়েছে এটার ইটগুলো অনেক সুন্দর সব বিল্ডিং কারো কার সবশেষ হইছে এক জায়গা দিয়ে একটা ছোট্ট জায়গা খালি সবাইকে মানে আমাকে দিয়ে এই নবুগতের ঘটটা একেবারে পরিপূর্ণ করা হয়েছে মানে এরপরে আর নবুত নাই এরকম অসংখ্য সহি হাদিস এখন যারা ওই বিকৃত ব্যাখ্যা করে কোরআন সন্ন্য তাদের দুঃমন হলো হাদিস তারা বলে যে এই যে তারা এবারে এক নম্বর ফেতনা সবচেয়ে বড় ফেতনা মুসলিমকে সহি হাদিস থেকে দূরে সরানো এক গ্রুপ বের হয়েছে যে আহালে কোরআন খালি কোরআন মানবে হাদিস মানা যাবে না মারাত্মক ফেতনা কঠিন আবার আরেক গ্রুপ আছে অনেক ভাই আছে যে কয় সহিদি ফেতনা সৃষ্টি করিও না সহিদ এর কথা বললে সমাজে ফেতনা সৃষ্টি হয় কারণ সমাজে সহি মিশে গেছে আমি যদি আমরা এতদিন মিলেমিশে সবাই মিলে সবে বারাত উদযাপন করতাম হালুয়া রুটি খাইতাম একজনের বাড়িতে একজনে দিতাম এখন আপনি আসি যখন হাদিস ভাষা শুরু করছেন এবার তো আপনি সমাজে আপনি ভাগ করে দিলেন এটা দীর্ঘদিন আমাদের বাপদাদা সৈষ্ঠী করে আসতেছে আপনি এখন হাদিস দিয়ে আপনি এটা বন্ধ করে দিলেন বা সমস্যা আবার সহিফ কিসের সবে হাদিস আমার নবী কি দইফ ছিল নাকি নবীর কথা আবার দইফ হয় কেমনি নবী কি দইফ নাকি নবী দুর্বল নাকি নবীর কথা তো সবে সহি অর্থাৎ বুঝাইতে চাই যে মানে সব হাদিস আবার আমাদের দেশের এক প্রখ্যাত বুজুর্গ একেবারে তার থেকে বড় বুজুর্গ আর বাংলাদেশে নাই। তিনি বলতেছেন ও বলতে খালি হাদিস মানো আমরা সহিফ মানি সব হাদিস মানি আমরা তো তোমাদের থেকে বড় আহলে হাদিস দেখেন এই দেশের কত বড় দুর্ভাগ্য এই দেশের এইরকম এই মাপের একজন আলেম। दीस जखनेस मानब मान शहीदीस मान रे दूधा एक कुरेमीर व्याख्या रूपा जाए আর যেগুলো সহি হাদিসের প্রতি গুরুত্ব দিতে হবে আমাদেরকে বেশি ইফেতনার যুগে আমাদের ইমান আকিদা মানহাজ সংরক্ষণ করতে হইলে তাও সংরক্ষণ করতে হলে কোরআনও থাকবে কিন্তু কোরআনে শুধু কোরআনকে ধরে রাখা তাও হিদের জন্য যথেষ্ট না কারণের শব্দগুলো সংক্ষিপ্ত রূপটার ব্যাখ্যা হলো সহিদ এজন্য জন্য সহিদ ধরে রাখলে একদিকে সব ভেদাৎ থেকে আমি মুক্ত থাকতে পারবো কারণ যত ভেদাতে উৎপত্তি শব্দ হাদিস দিয়ে আর জাল হাদিস দিয়ে আবার সেরেক থেকে মুক্ত থাকতে পারবো যদি আমি রাখি সমস্যা। আপনি যদি সব হাদিস মানি তাও এত সমস্যা না যখন যে আমি সহিদ মানি তখন আপনি সমাজে বড় ধরনের সমস্যা কারণ আপনি সহি হাদিস মানার কারণে বেদাত স্পষ্ট হয়ে যাচ্ছে সেরেক স্পষ্ট হয়ে যাচ্ছে टीकेले सही हादीर बस गुरुत दीते हैं अल्लाह सोबान सबा के तवहिद के जाना बोझार तवहिद मे चलार তাও ঈদের উপরে জীবনযাপন করার আল্লাপাক তৌফিক দান করুন আমাদের মৃত্যুটা আল্লাহাক তাওদের উপরে হওয়ার তৌফিক দান করুন আমাদের প্রত্যেককে আল্লাপাক একজন তাও ঈদের দায়ী হিসাবে আল্লাহাক কবুল করেনি আমিনবাল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ